created with free version for non commercial use। পক্ষে কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি এই সর্বনিম্ন আছে শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ছেড়ে দিলেন এটা অসম্পূর্ণ কথা এটা দুর্বল কথা একটা মাসলা কোরআনে করিম আছে অথবা রসুল হাদিস আছে বলছেন আল্লাহ তাই কাজ করেছেন সেই জন্য না এটা চলবে না এটা খোঁড়া কথা আল্লাহাকের ইলার ক্ষেত্রে অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে যাবো না আমার স্ত্রীর কাছে যাবো না স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কারণ আমি স্ত্রীর কাছে যাবো না সর্ব ঊর্ধ্বে কতদিন যাব না বলে থাকতে পারে চার মাস এটাকে ইলা বলা হয় চার মাসের বেশি এই রকম কসম করে আলাদা পৃথক থাকা চার মাস হয়ে গেলে কি করতে হবে হয় রাখো তাহলে যাও স্ত্রীকে কাছে হ্যাঁ তার সাথে আর না হলে কি করো? করো। বিদায় অন্য কথাও তার করুব্যবস্থা সে করে নিক জি তাকে ছেড়ে দাও লিল ইউলু নামিনিসা এই মাল্লাপাক বলছেন যে যারা তাদের বিবিদের সাথে ইলা শপথ করে যে আমি যাব না মার স্ত্রীর কাছে চার মাস কাজের কাছে যে দেশে আদালত মানুষের তৈরি করা ইসলামিক আদালত নেই কাজই নেই মুসলিম রেজিস্ট্রেট কাজীও নেই তাহলে আলেমের কাছে হ্যাঁ সমাজের কাছে বিচার চাইবে মহিলা এবং দুইয়ের এক করতে বাধ্য করবে হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আস তোমার ঘরে আর না হলে তালাক দিয়ে দাও জিফুর রাহিম আল্লাহ হয় ফিরিয়ে নেই চার মাস হয়ে যাচ্ছে ফিরিয়ে আসো তাহলে ভালো কথা আর নাহলে ওয়াইন আজমা যদি তালাক দিতে চাই তো আল্লাহ গাফুর রাহিম ঠিক আছে তালাক দাও কিন্তু এইভাবে জড়িয়ে রাখতে পারবে না চার মাসের বেশি চার মাসের বেশি জড়িয়ে রাখতে পারবে না তখন দুই বছরের জন্য অনেকে ঝুলিয়ে রাখছেন কেউ তিন বছর চার বছর ঝুলিয়ে রাখছেন ছুটি মালিক দিচ্ছে বলছে ভাই পয়সা নেই চার বছর আমি এইরকম লোকগুলোকে বোকা দি কিছু বেশি টাকা বেশি টাকা নিয়ে যাব সেই জন্য দুই বছরের ছুটি টিকিটটাকে নষ্ট করেছে পয়সাও দিচ্ছে না তারপর ও যাবে তিন বছরে যাবে চার বছর দুই বছর হয়ে যায় আরো যদি আমাকে সে বলে যে আমি বাড়ি জানি কেন বাড়ি জানো তুমি মালিক টিকিট দেয় না অবশ্যই টিকিট দিই তারপর যাবে না আমার কাছে বোকা খাই তাহলে এটা সরিয়তি বোকা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 যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি থাকেন কাদার আলে শারীরিক শক্তি থাকে ষোলো শাসন মানে বছরে তিনবার করে তিনবার করে বছরকে তিন পর করে মানে চার মাস পর মারাতন একবার চার মাসে একবার বেতালাবিজ যাও যদি স্ত্রী তলব করে ডিমান্ড করে আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয়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 কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে আসতে হবেই ফাঁকা গে এইরকম অন্য অন্য ক্ষেত্রে ওয়াক্তারা শেখ আর তারপরে বলছেন যে পছন্দের কাছে ফরুজ সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক যতটা প্রয়োজন হয় স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে দুই দিন হলে যথেষ্ট তাহলে এটা হচ্ছে ওয়াজিব এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল ও অকুদরাতি এবং বেকাদি হাজাতহা স্ত্রীর প্রয়োজন অনুযায়ী ও এর স্বামীর শক্তি অনুযায়ী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 হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে দশ হাজার টাকা কিন্তু দুটোকে খেয়াল রাখতে হবে স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য এই দুটো মিলিয়ে যতটা পারে এটা হচ্ছে অজীব সহবাসের ক্ষেত্রেও